نَزَّلَ عَلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ وَأَنزَلَ التَّوْرَاةَ وَالْإِنجِيلَ مِن قَبْلُ يَهْدِي النَّاسَ وَيُمَيِّزُ بَيْنَ الْحَقِّ وَالْبَاطِلِ إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِ اللَّهِ لَهُمْ والله عزيز ذو انتقام إن الله لا يكفى عليه شيء في الأرض ولا في السماء هو الذي يصبركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم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 হু ইর্রাফন পিলমিয় পোলুন মন্নীগুলি রোমি ওমু ইনুব হাইতনাহমামিল্মনা যা الحمد لله আল্লাহ সুবাহ সকল প্রকারের সুক্রিয় প্রশংসা যিনি আমাদেরকে পক্ষ থেকে মানব জাতির উদ্দেশ্যে পাঠানো কিতাব একমাত্র কিতাব কোরআন মজিদ সেই কোরআন মজিদ বুঝে শুনে শিক্ষা লাভ করে সে অনুযায়ী আপিদা ও আমল করার উদ্দেশ্য নিয়ে দারসুল কোরআনে বসার সুযোগ আমরা পেয়েছি এই জন্য রব্বুল আলমিনের শুক্রিয় আদায় করে কালিমাতুর সুকুর পেশ করছি আল খান্দুলিল্লাহ আমি সুরায় আলি আমরান থেকে শুরু করছি এক থেকে নয় নম্বর আয়াত কেলাত করেছি এই সুরাটিতে দুইশো আয়াত রয়েছে আমি এই আয়াতগুলোর মূল সারমর্মগুলোই আলোচনা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যদি আয়াতগুলোর বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তাহলে অনেক দিন লেগে যাবে এই সুরা শেষ করতে তবে মাঝে মধ্যে যে আয়াগুলোর ব্যাখ্যা করা একান্তই বেশি প্রয়োজন সেগুলোতেই শুধু আলোচনা করা হবে ইনশাল্লাহ আল্লাহ আয়লা এই সুরার প্রথম আয়াতেই হরুফে মোকা তাট ব্যবহার করেছেন আলিফ লাম মিম এই তিনটি হরুফ আলিফলাম এবং মিম কোরআন মজিদের বিভিন্ন সুরার শুরুতে এই ধরনের হরফে মোকাত্তা ব্যবহার করা হয়েছে কেউ কেউ এই মুকাত্মাট হরফের তাৎপর্য বিভিন্নভাবে লেখার চেষ্টা করেছেন তবে এটা সঠিক হয়নি যারা চেষ্টা করেছেন তারা অন্যায় করেছেন কারণ এই হরফগুলোর প্রকৃত তাৎপর্য কি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এতটুকু বিশ্বাস করতে হবে এটা কোরআন মজিদের আয়াত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে যে কোরআন লৌহ মাহফুজে সুরক্ষিত আছে সেখানে এইভাবে লেখা আছে এর দ্বারা আল্লাহর উদ্দেশ্যটা কি এর তাৎপর্যটা কি এটা আল্লাহ ভালো জানেন যেহেতু এর ব্যাখ্যা আল্লাহও আমাদেরকে জানিয়ে দেন নাই এবং রাসুল্লাহ সাল্লাই এর ব্যাখ্যা করেন নাই এরপরে এই আয়াতের ব্যাখ্যা করার কোনো জ্ঞান অধিকার রাখে এমন ব্যক্তি পৃথিবীতে নাই। এজন্য এই আয়াতের উপর পূর্ণ বিশ্বাস রাখা ইমান রাখা যেটা কোরআন মজিদের আয়াত আল্লাহ নাজিল করেছেন এটাই আমাদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ এর দ্বারা কি তাৎপর্য এটা আমরা জানতেও চেষ্টা করব না কারণ আল্লাহ এ ব্যাপারে আমাদেরকে জানার জন্য কোন নির্দেশ প্রদান করেন নাই এটা কোন আমাদের আপিদা বা আমলের কোন বিষয় এখানে নিহিত নয় দ্বিতীয় আয়াতে ইলাহা ইল্লা আল্লাহান তিনি ছাড়া এবাদতের উপযুক্ত আর কেউ নেই তিনি সবকিছু নিয়ন্ত্রণকারী সুরায় বাকারাতে আয়াতুল কুর্সির শুরুতেও এই অংশটুকু আছে এবং কোন সহি হাদিসের মাধ্যমে জানা যায় যে এর মধ্যে ইসমি আজম নিহিত রয়েছে লা ইলাহা ইলাহা যে আল্লাহ কোন ইহা নাই কেবাদথের উপযুক্ত আর কেউ নাই ইল্লা ইল্লাহুয়া একমাত্র তিনি বাক্যটা এমনভাবে গঠিত যে এর ভিন্ন অর্থ করার আর কোনো অবকাশ থাকে না আল্লাহ সুবাহ তিনি যে একমাত্র ইলাহ এটাকে একেবারে তাখসিস করার জন্য সুনির্দিষ্টকরণের জন্য বাক্যটাকে কালিমাটাকে আয়াতটাকে এইভাবে গঠন করা হয়েছে আল্লাহ প্রথমেই আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে লা ইলাহা কোন ইলাহ নেই এবাদতের উপযুক্ত কেউ নেই নেই দাসত্ব পাওয়ার গুলামী পাওয়ার পাওয়ার অধিকার কারো নেই শুধুমাত্র তারই হুয়ার মার্জা হল আল্লাহ এই হুয়া জমিরটি আল্লাহর দিকে ফিরেছে যে একমাত্র তিনি দাসত্ব পাওয়ার গুলামী পাওয়ার এবাদতি পাওয়ার একমাত্র হকদার হলেন একমাত্র আল্লাহ সেই আল্লাহর আল্লাহ গুণ বর্ণনা করা হচ্ছে তিনি হচ্ছেন হাই চিরঞ্জিত চিরঞ্জিত তিনি যার শুরুও নেই শেষও নেই যিনি কখনো জন্ম লাভ করেননি আর কখনো তার হায়াত শেষও হবে না তিনি অনন্ত কাল থেকে ছিলেন অনন্ত কাল থাকবেন তার শুরুও নেই শেষও নেই তিনি হচ্ছেন হাই আর আয়ুম এই শব্দের দুটি অর্থ একটা হল অনাদি চিরস্থায়ী আরেকটি অর্থ হল যিনি সব কিছু নিয়ন্ত্রণকারী আয়ুম শব্দের এটা আল্লাহর গুণবাচক নাম এই অর্থ যিনি সব কিছু নিয়ন্ত্রণকারী এই আয়াতে আল্লাহ সুবাহানা হতে আয়লা তাউিদুল উলুহিয়া পেশ করেছেন এই নাম্বার নম্বর থেকে শুরু করে আয়াতগুলো এই পাঁচটি আয়াতে আল্লাহ তাউহিদ পেশ করা হয়েছে এখানে আল্লাহ চারটি গুণের কথা বর্ণনা করা হয়েছে আল্লাহ সুবাহানাহুতাহা তিনি হচ্ছেন চিরঞ্জীব সবকিছু নিয়ন্ত্রণকারীকারী এই জন্য তিনি হচ্ছেন একমাত্র ইলা একমাত্র এবাদতের উপযুক্ত তিনি চারা কেউ আল্লাহ সুবাহ এই দুইটি গুণ বাছক নাম অন্য কারো জন্য প্রয়োগ করা অবৈধ হারাম করা যাবে না কারণ আল্লাহ ছাড়া হাইজন আর কেউ নেই নেই যেমন আমার আব্দুল হাই আমরা বলি বলি হাইজুনের গুলাম কাউকে হাই বলে ডাকা যাবে না আব্দুল কাই কাইজুমের গুলাম গুলাম কাউকে কাজুম বলে ডাকা যাবে না এটা সম্পূর্ণ হারাম কারণ হাইজন হচ্ছেন একমাত্র আল্লাহ আল্লাহ হচ্ছেন একমাত্র আল্লাহ আল্লাহর এই গুণ দুটিকে কোনো বিভাজন করা যায় না অন্যের জন্য এটা প্রয়োগ করা যায় না অন্য কেউ এটার অধিকার অধিকারীও নয় এই গুণ বৈশিষ্ট্য কারো মধ্যে নাই কুল্লু মান ফান। সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুই ধ্বংসশীল যার ধ্বংস আছে সে কোনদিন হাইজিনও খেতে পারে না সব ধ্বংস হয়ে যাবে মানুষ মানুষ সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে না কোন কিছুই কেউই সব নিয়ন্ত্রণ করতে পারে না নিয়ন্ত্রণের ক্ষমতা তার নাই আল্লাহ নিয়ন্ত্রণ করেন আসমান জমিন জমিন তার মধ্যে যা কিছু আছে সব কিছু তিনি সৃষ্টি করেছেন সব কিছুর জন্য তিনি হেদায়াত পেশ করেছেন করেছেন প্রত্যেকের প্রত্যেকের সৃষ্টির পিছনে আল্লাহর উদ্দেশ্য আছে তার উদ্দেশ্য নির্ধারণ করেছেন আর তাকে সেই কর্ম দিয়েছেন আর সেই কর্ম তিনি পর্যবেক্ষণ করেন তার প্রয়োজন পূরণ করেন তাকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করেন আর এই গুণটি একমাত্র আল্লাহ আল্লাহ আল্লাহ এই নিজের এই দুইটি গুণ এখানে উল্লেখ করে ঘোষণা করছেন যে এই গুণ সমূহের অধিকারী আল্লাহ আল্লাহ তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই মানুষ তিনি ছাড়া আর কারো এবাদতি করবে না কারো গুলামী করবে না দাসত্ব করবে না কারো হুকুম মেনে চলবে না আল্লাহ সুবাহতী দাসত্ব গুলামি গুলামী জীবনের কোনো অংশে নির্ধারিত নেই জীবনটেপি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর এবাদতি করতে হবে যেভাবে আমাদের আমাদের আজকের দুনিয়ায় মানুষদের মধ্যে এক ধরনের ধর্মীয় ধারণা প্রতিষ্ঠিত হয়েছে তার পিছনে কারণ পূর্বেকার যারা ধর্ম ধারক ছিল যেমন ইহুদিগণ খ্রিস্টানগণ হিন্দু বৌদ্ধগণ বৌদ্ধগণ তারা ধর্ম মেনে চলছে কিন্তু তাদের ধর্মটা হল অনুষ্ঠান সর্বস্ব ধর্ম তারা ধর্মের নামে কিছু আনুষ্ঠানিকতা পালন করেই তারা ধার্মিক হয় আর সারা জীবন জীবনের বিভিন্ন ক্ষেত্রসমূহ কিভাবে পরিচালিত হবে তারা ধর্ম থেকে সেই ব্যাপারে কোনো বিধি বিধান গ্রহণ করে না আর তাদের এগুলোর মধ্যে নায়ু আর এই কারণেই মানুষের মধ্যে এই ধরনের একটা ধারণা তৈরি হয়েছে যে অনুষ্ঠান সর্বস্ব আর এই কারণে মুসলমানদের মধ্যেও যে আনুষ্ঠানিকতার একটা মানসিকতা তৈরি হয়েছে বলেই বলেই আল্লাহ সুবহান হতলা যে কিছু আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে ফরস করে দিয়েছেন সেই অ্যাবাদতগুলোর প্রতি তারা সন্তুষ্ট না বরং আরো নতুন নতুন আনুষ্ঠানিক এবাদত তারা আবিষ্কার করে আর আবিষ্কার করে প্রতিনিয়তই তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে লেগে থাকে যেমন হিন্দুরা হিন্দুরা তাদের বারো মাসে তেরো পার্বণ পার্বণ তাদের এই যে আনুষ্ঠানিকতা এটাই তাদের ধর্ম কিন্তু আল্লাহর এবাদত হল মানুষের জীবনের সকল ক্ষেত্রে জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি কাজ আল্লাহর এবাদত আর এই প্রতিটি মুহূর্তে প্রতিটি কাজে মানুষ কাকে মেনে চলবে একমাত্র আল্লাহকে আর তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ যিনি সকল মানুষের একমাত্র ইলা আর কাউকে ইলা হিসেবে মানা যাবে না যেমন তার হুকুম মানতে হবে অনুরূপভাবে তার পক্ষ থেকে নির্ধারিত যে আনুষ্ঠানিক আবাদত সমূহ আছে সেগুলো মেনে চলতে হবে আল্লাহ সুবাহর কাছে নিজেদের মান্য নিজেদের আশা আশা সবকিছু পেশ করতে হবে দোয়া আল্লাহর কাছে পেশ করতে হবে আল্লাহর নামে করতে হবে এগুলো কিছুই আল্লাহ ছাড়ার কারো নামে করা যাবে না তিনি তোমার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতা সহকারে তিনি নাজিল করেছেন আলাইকা তোমার উপর আল কিতাব তিনি তোমার প্রতি কিতাব নাজিল করেছেন বিল হাফ সত্যতা সহকারে মুসাদে কলিমা তোমার পূর্বে যে কিতাবগুলো তোমার সামনে বিদ্যমান রয়েছে সেইগুলো সত্যতা প্রমাণ করার জন্য সত্যায়ন করার জন্য মিন কব এই মিন কবলটার মত করে আয়াত গেলেও তার অর্থটা হল আগের অংশের সাথে ইঞ্জিল ইতিপূর্বে তিনি নাজিল করেছিলেন তাওরাত এবং ইংজিল এই কোরআন নাজিলের আগে তিনি তাওরাত এবং ইংজিল নাজিল করেছেন নাস হুদালিনব জাতির হেদায়াতের উদ্দেশ্যে এবং তিনি মানদণ্ড নাদিল করেছেন নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করে তাদের জন্য রয়েছে কঠোর আদাবুংতে কম আর আল্লাহ হচ্ছেন জবরদস্ত প্রতিশোধ গ্রহণকারী बड़ अब दासतव्य पवार मानुष ता एकम्र इला ग्रहण कर विश्वास कर मे चल तुम्हारति कितब नदिल कर सत्यता सहकारे कौन कितब कुरान मजिद তোমার প্রতি কোরআন মজিদ নাজিল করেছেন আর কোরআন মজিদ হল সত্য এর মধ্যে অসত্য কোনো কথা নেই কোরআন মজিদের মধ্যে যা কিছু আছে সবই সত্য কোনো কিছুই এর মধ্যে ভুল নেই ভ্রান্তি নেই মিথ্যার কোনো এর সংস্পর্শ নেই আর এই কিতাব এমন এক কিতাব যেই কিতাব আল্লাহ পূর্বে যে কিতাবসমূহ নাজিল করেছিলেন সেই সকল কিতাবের সত্যায়ন করে সেগুলোকে বাতিল করে না সেই কিতাবগুলো যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এর স্বীকৃতি প্রদান করে আর ওই কিতাবসমূহ এ সমূহের সত্যায়ন করে এখানে একটা বিষয় আমাদের উপলব্ধি করা দরকার যে আল্লাহ সুহান এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাহ ইসলামকে যে তাহিদের বাণী প্রচারের জন্য শিক্ষা দেওয়ার জন্য মানুষকে তার সন্তান আদিদেরকে উপর প্রতিষ্ঠিত করার জন্য যে নির্দেশনা দিয়েছিলেন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা আলাইহাসাল্লাম পর্যন্ত যুগে যুগে যত নবী রাসুল আলাইহিমুসালামগণকে পাঠিয়েছিলেন সকলের বাণী একটাই ছিল সকল নবী রাসুল একজন থেকে আরেকজনের দুনিয়ায় আগমন হয়তো হাজার বছরের ব্যবধান আজকে যেভাবে ইতিহাস লিখা হয় সেই সময় এই ধরনের কোনো ইতিহাস লিখা ছিল না এখন বাজারে বই পুস্তকের বড় বড় লাইব্রেরি দেখা যায় সেই সময় এই ধরনের কোন বই পুস্তকের ব্যবস্থাও ছিল না যে ধারাবাহিকভাবে কেউ ওই পূর্বের ইতিহাস পড়ে সেটা জেনে নিতে পারে আগের নবী কি দাওয়া দিয়েছিলেন পরের নবী এসে ওইগুলা জেনে নিতে পারেন এমন কোন সূত্র ছিল না হাজার বছর পরে হয়তো এক নবী এসেছেন কিন্তু হাজার বছর আগে যে দাওয়াত দিয়ে গেছিলেন নবী ওই হাজার বছরের পরে নবী একই একই কথা বলেন তাহিদের ক্ষেত্রে সকলেই একই কথা বলেন শরীয় ভিন্ন ছিল দিন এবং শরীয়তের মধ্যে পার্থক্য আছে দিন চিরকাল একটাই ছিল শরীয়তের মধ্যে ভিন্নতা এসেছে শরীয়ত হল আইন কানুন আইন এবং কানুন আল্লাহ পর্যায়ক্রমে মানুষ সৃষ্টি করেছেন মানুষের উপযোগিতার সাথে সামঞ্জস্য রেখে তিনি আইন দিয়েছেন বিধান দিয়েছেন কিন্তু যেই দিনটা ছিল আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন ইসলাম সেই ইসলাম চিরকাল একই ছিল এর মধ্যে কোনো পরিবর্তন আসেনি আর এর মূল ভিত্তিটা কি ছিল দিনের মূল ভিত্তিটা হলিদি সকল নবী নবিরাসুল আলাহমদ সালামগঞ্জ তার জাতির লোকের কাছে সে দাওয়াত পেশ করেছেন ইয়া মিন হে আমার জাতির লোকেরা তোমরা আল্লাহর দাসত্ব কবুল করো করো যিনি ছাড়া আর কোনো ইল্হ নাই সকল নবীর এক দাওয়াত ছিল কিন্তু এক নবীর সাথে আরেকজনের পরিচয় হয়নি দেখা হয়নি কোনও তাদের কথাটা ছিল এক ছিল বিবেক মানুষের তার বিবেকের দাবিটা তো এটা ছিল যে সকল নবী এসে একই কথা বলেন তাদের কথার মধ্যে কোনো পরিবর্তন নেই যদি কেউ বিবেক সম্পন্ন হয় তাহলে এটা যে আল্লাহর পক্ষ থেকে তারা যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আল্লাহ তাদেরকে নবী করে পাঠিয়েছেন রাসন করে পাঠিয়েছেন এটা নির্দিদায় মেনে নিত যদি মানুষের সুস্থ থাকে। কিন্তু যারা প্রত্যাখ্যান করেছিল এর মূল কারণটা ছিল তাদের তাদের বংশানুক্রমে নবীর দাওয়াত থেকে নবীর প্রতিষ্ঠিত দিন থেকে তারা ক্রমান্বয়ে পরিবর্তন করেছিল তাদের বাপ দাদার আমল কি পূর্ব কাল থেকে পরিবর্তনটা এসেছে খুবই স্লোলি আর যারা পরিবর্তন করেছে তারা বুঝতে পারেনি পরিবর্তন করে তাদের উদ্দেশ্যটা সৎ ছিল তারা মনে করত যে একটু বেশি সাপ পাওয়া যাবে আমল একটু বেশি করলে সব বেশি পাওয়া যায় আর তাদের মধ্যে শয়তান এই ধরনের আমলের উদ্দীপনাটা তা বাড়িয়ে দিলো দেওয়ার কারণে নবীর শিকানু সে আমলটা কি তারা যথেষ্ট মনে করল না তারা আর একটু বেশি করতে চাইল আর বেশি করতে করতে মূলটা ছেড়ে দিল শেষ পর্যন্ত তারা নিজেরা যেটা বানালো বাড়ালো সেটাই তাদের কাছে থাকল আর এটা দিন নামেই থাকলো রাসুল্লাহ সাল্লু আলহিহ্লামের আমল জানার জন্য তিনজন সাহাবা হজরত আয়সা সিদ্দিকার আজই আল্লাহ তালাহার ঘরের কাছে গেলেন গিয়ে ওনাকে জিজ্ঞাসা করলেন রাসুল উল্লাহ সাল্লু আলাইসালাম এর আমলের স্বরূপটা কি কি আমল করেন তিনি আয়শা রবি আল্লাহা তাদেরকে রাসুল্লাহ আমল সম্পর্কে যখন অবহিত করলেন তারা মনে করলেন এটা যথেষ্ট নয় তারা বললেন তিনি তো আল্লাহ রাসুল আল্লাহ তার আগে পিছিয়ে সব গুনা খাতা করে দিয়েছেন উনার এত আমলের দরকার নাই এই জন্য হয়তো তিনি এত কম আমল করেন একজন কসম করে বলল যে আমি রাতের বেলায় ঘুমাবো না সারা রাত্রি আল্লাহর দিব। একজন আল্লাহর নামে কসম করে বলল আমি সারা বছর সিয়াম পালন করব একজন আল্লাহর নামে কসম করে বলল আমি বিয়ে শাদি করব না সারা জীবনটাই আল্লাহর এ বাদতিতে কাটিয়ে দিব দুটি বর্ণনায় একটি বর্ণনা হল যে তাদের কথা শুনে রাসুল্লাহ তিনি মসজিদ নবীতে ছিলেন আর একটি জিব্রাইল আলামকে সংবাদ দিলেন যে আপনার ঘর থেকে আপনার আমল সম্পর্কে জেনে নিয়ে তারা ভুল সিদ্ধান্ত নিয়ে ফিরে যাচ্ছে রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলহি ভা পিছন থেকে এসে তাদেরকে ডাকলেন ডাকার পর জিজ্ঞাসা করলেন তোমরা কি ওই তিনজন ব্যক্তি একটু আগে এই কথাগুলো তারা বলল যে তোমরা জেনে রাখো আমি তোমাদের সকলের আল্লাহকে বেশি ভয় করি এরপর আমি রাতের বেলায় ঘুমাই ঘুমাই এবং আল্লাহর এবাদতিও করি রমজান মাস ছাড়া অন্য সময়ে কখনো আমি রোজা রাখি আবার কখনো রাখিও না আমি বিয়ে করেছি এটাই আমার সুন্নত আমার এই সুন্নত যার পছন্দ হয় না সে আমার উন্মতের কেউ নয় রাসুল্লাহ সাল্লি হাসালাম এই কঠুর কথাটা বলেছিলেন কেন আর তারা তো খারাপ কোন সিদ্ধান্ত নেয় নাই নাই ভালো কাজিত সিদ্ধান্ত নিয়েছিল যে সারা রাত্রি এবাদতি করবে ঘুমাবে না সারা বছর সিয়াম পালন করবে বিয়ে শি না করে সারা জীবন এই ঝামেলায় জড়াইল না জড়াই আল্লাহরের বাদিতে কাটিয়ে দিল বিয়ে সাদী একটা ঝামেলার কাজ বিয়ে করলে স্ত্রীর কাছে যেতে হয় স্ত্রীর সাথে সম্পর্ক রাখতে হয় এরপরে তার ভরণ পোষণের দায়িত্ব নিতে হয় সন্তান হয় হয়তো ঝামেলা এসব ঝামেলায় গেল না আল্লাহের বাদুতিতে কাটিয়ে দিল কাজগুলো তো খারাপ নয় কিন্তু এরপর ওরা সাসুল্লাহ সাল্লু আলি বলে দিলেন এই ধরনের কাজ যারা করবে তারা আমার উম্মতের কেউ নয় এই কথাটা এই জন্য বললেন যে অতীত জামানার নবীদের উন্ম্মত পদ হয়েছিল এই ধরনের সিদ্ধান্ত নিয়ে তারা নবী যতটুকু তাদেরকে শিখিয়েছিলেন দীক্ষা দিয়েছিলেন আমল যতটুকু তাদেরকে করার জন্য বলে দিয়েছিলেন নবী নিজে করেছিলেন এটা কি তারা যথেষ্ট মনে করে নাই এর মধ্যে তারা বাড়িয়েছিল এই কারণে আল্লাহ সুবাহ নবী পাটান পাটান একজনের পর আরেকজন পরবর্তী নবী এসে আগের নবীরকে তিনি ডাক দেন যে তোমরা দিনের নামে যা মেনে চলছ এটা দিন নয় দিন হল এটা তোমাদের যে নবীর কথা বলে তোমরা যা কিছু করছো নবী তোমাদের কাছে এটা বলে যান নাই নবী এটা বলে গিয়েছিলেন আল্লাহর ওয়াহাদানিহতের কথা এইভাবে তিনি বলে গিয়েছিলেন মাঝখানে আর কোন তোমাদের মাধ্যম তোমাদের কোন দেব দেবী ইত্যাদির কোন কথা বলে যান নাই কোন বুজুর্গানে দিন আর আঁকা এই নামের দেবতা মূর্তিগুলো তারা রেখে যান নাই বান্দাকে সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে গিয়েছেন তোমরা মাঝ কানে যেই মূর্তিগুলো তোমরা ধারণ করেছো এইগুলো সব ছাড়ো আর একমাত্র আল্লাহরে বাদতি করো মানুষজন সহজে তখন এটা মেনে নিতে পারেনি कथाटे सकल नबीन एकता एखने स्पष्ट करताब नाजिल कर सत्यता सहकारे আর তোমার পূর্বে যে কিতাবগুলো নাজিল করা হয়েছে এই কিতাব সেগুলোরও সত্যায়ন করে এই আয়াত নাজিলের প্রেক্ষাপটে বলা হয়েছে যে রাশুদুল্লাহ সাল্লাসালামের কাছে কয়েকজন ইহুদি এবং খ্রিস্টান বসেছিল বসে তারা তাওরাত এবং ইঞ্জিল থেকে রেফারেন্স দিয়ে কথা বলছিল তখন তখন রাসুলুল্লাহ সাল্লাস স্পষ্ট কিছু কথা তাদেরকে শুনালেন যে কথাগুলো তাওরাতেও আছে ইঞ্জিলেও আছে। এমন কি তাদেরকে এটাও অবহিত করে দিলেন তোমাদের তাওরাতে এবং ইঞ্জিলের মধ্যেও এই কিতাবের কথা আছে মানে একটি কিতাব আরেকটার যে সত্যায়ন করে এই প্রমাণটা দিয়ে দিলেন তখন তারা নিশ্চুপ হয়ে গিয়েছিল আর জবাব দিতে পারেনি আল্লাহ এখান থেকে জানিয়ে দিলেন যে আল্লাহ তোমার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতা সহকারে পূর্বে যে কিতাবগুলো আল্লাহ নাজিল করেছিলেন প্রতি তাওরাত কিতাব নাজিল করেছিলেন ইসাহবনে মারিয়ামের প্রতি ইঞ্জিল নাজিল করেছিলেন সেইগুলো কেউ এ কোরআন মজিদ সত্যায়ন করে সেগুলো আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকেই আল্লাহ নবীর প্রতি নাজিল হয়েছে আর ওই কিতাব সমূহের মধ্যে কোরআনের মেয়েরাজের সময় ষষ্ঠ আসমানে সালামের সাথে দেখা হয়েছিল রাসুল্লাহ সাল্লু আলাই মুসা আল্লাহ ইসলাম রাসুলুল্লাহ সাল্লাহুআ আলহ সাল্লামকে যে কথাগুলো বলেছিলেন কেন কিভাবে বলেছিলেন তিনি যে রাসুল্লাহ সাল্লাম এবং উনার উন্মতের বিবরণ ওই তৌরাত ছিল তিনি জেনেছিলেন তৌরাত কিতাব থেকে মুসার কাছ থেকে যখন রাসুল্লাহ তখন মুসা আলাহি সাল্লাম কে দেখেছিলেন তখন ওনাকে জিজ্ঞাসা করলেন আপনি কাঁদছেন কেন তখন তিনি বললেন এই জন্য যে মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম তিনি হচ্ছেন সর্বশেষ নবী এবং রাসুল আর ওনার উম্মত জান্নাতের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যাবে আমার উন্মতের চেয়েও ওনার উন্মতের সংখ্যা জান্নাতে বেশি হবে রাসুল উল্লাহ সাল্লু আলহিহাসালাম একদিন বলছিলেন সাহাবাদেরকে সুসংবাদ দিচ্ছিলেন জান্নাতের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ হবে আল্লাহু আকবর করে খুশি হয়ে আল্লাহ আকবর বলে আওয়াজ করলেন এরপর রাসুল্লাহ সাল্লু আইল্লাম তাদেরকে প্রথম বলছিলেন চারিগের এক বাঘ হবে এরপর দ্বিতীয়বার বললেন যে তোমরা তিন বাগের এক বাঘ হবে এরপরও তারা খুশি হয়ে আল্লাহু আকবার বলে ফেললেন এরপর বললেন তোমরা জান্নাতের অর্ধেক হবে এরপরও তারা আল্লাহু আকবর বললেন অর্থাৎ জান্নাতে। যত নবী দুনিয়ায় এসেছেন সকল নবীর উম্মত হবে মিলে অর্ধেক আর রাসুল্লাহ সাল্লু আলাই অর্ধেক এই কথাটা মুসা জানলেন কেমন করে কেমন মুসা জানলেন কেন সেই সময় তো কুরান্ন দিল হয়দ সল্লু আলহিহাল্লাম তো কোন আসেননি তিনিও কোন হাদিস বলেননি তাওরাতে ছিল তিনি তাওরাত থেকে জেনেছিলেন এরপর সালাতের ব্যাপারে যে ঘটনাটি পঞ্চাশ ভক্ত থেকে পাঁচ বক্ত নিয়ে আল্লাহিস কথাগুলো বলেছিলেন তিনি কেন বলেছিলেন তাওরাতে এই উন্মতের বিবরণ আছে নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলি সাল্লামের বিবরণ ওই তাওরাত কিতাবের মধ্যে আছে এতে করে এই আসমানি কিতাব সমূহ একটি আরেকটির বিপরীত নয় বরং একটি আরেকটিকে সত্যায়ন করে কারণে সবগুলোর উৎস হল এক এই কিতাবসমূহ এসেছে এক জায়গা থেকে একই সত্তার কাছ থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে এসেছে এই এই কিতাব পূর্বেকার কিতাব সমূহকেও সত্যায়ন করে আর আল্লাহ নাজিল করেছেন তাওরাত এবং ইঞ্জিল পূর্বে পূর্বে যে কিতাবগুলো নাজিল করেছেন বিশেষভাবে তাওরাত এবং ইঞ্জিলের কথা বলেছেন জাবুরের কথা এখানে উল্লেখ করা হয়নি যে জন্য নাজিল হওয়ার সময়কালে দুনিয়ায় সেই তাওরাত এবং ইঞ্জিলেরই চর্চা ছিল জাবুরের চর্চা ছিল না এবং এর অনুসারিত ছিল না ছিল না এই কারণে এখানে তাওরাতের অনুসরণকারী দাবিদার ইহুদিগণ ছিল আর ইঞ্জিলের অনুসারী বলে দাবিদার খ্রিস্টাঙ্গন ছিল এই দুই সম্প্রদায় সেখানে বিদ্যমান ছিল এবং তারাই মুসলমানদের সাথে বিভিন্ন বিষয়ে কিতাব নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হতো। এইজন্য এই দুই কিতাবের কথাই এখানে উল্লেখ করা হয়েছে হুদাল নাস কেন নাজিল করেছেন এক অর্থ হল এই কুরান মজিদ আরেকটি হলো এ কাউরাত ইঞ্জিল সহ সব আসমানি কিতাব কেন আল্লাহ নাভিল করেছেন মানবজাতির জাতির উদ্দেশ্যে উদ্দেশ্যটা হল হেদায়াত পথ প্রদর্শনের জন্য রাস্তা দেখানোর জন্য কোন রাস্তা জান্নাতের রাস্তা হেদায়াতটা হল এমন একটা বিষয় যে তার মঞ্জিলে মকসুদে যে সুনির্দিষ্ট পাবে পৌঁছে দেয় এটা নাম হল হেদায়াত হেদায়াত হলো এমন একটি বিষয় যে তার মঞ্জিল মকসুদ যতটুকু তার লক্ষ্যস্থল সেই স্থল পর্যন্ত বাধাহীনভাবে পৌঁছে দেয় দে যেই পথ সেটাই হল হেদায়াত মুমিনের গন্তব্যস্থল কোথায় কোথায় জান্নাত আর জান্নাতের পথটা সুজা। হেদায়াত হল সুজার ইমান দার্গন সেই জান্নাতে পৌঁছার জন্যই আল্লাহর কাছে কামনা করেন সুরায় ফাঁকে হাই আমরা আল্লাহর কাছে করেছিলাম। দিনাজ সিরায়তল মুস্তিম আগে আল্লাহ আল্লাহ কিছু প্রশংসা করে বলেছিলাম আল্লাহর কাছে দাবি করেছিলাম আমাদেরকে পথ প্রদর্শন করুন সিরাতে মুস্তাকিম মজবুত সরল সঠিক পথ আমাদেরকে দেখান আল্লাহ কবুল করে তিনি পদ দেখিয়ে দিয়েছেন এই পথ প্রদর্শনের জন্য এই কিতাব তোমাদেরকে প্রদান করলাম যার মধ্যে কোন সন্দেহ সংশয় নেই সেই পথটা তার মঞ্জিল মকসুদ শেষ ঠিকানা কোথায় জান্নাত যে কোনো একটা রাস্তা শুরু আছে শেষ আছে মুমিনের তার জীবনের রাস্তা শুরু হয় বয়স প্রাপ্তি থেকে তার বয়স প্রাপ্তির সাথে সাথে তার রাস্তা শুরু হয়ে যায় আর একটি বর্ণনা হলো তার জন্ম থেকেই রাস্তা শুরু যদিও তার এই সময় সে আকেল নয় বালের নয় কিন্তু তার রাস্তার শেষ কোথায় শেষ শেষটা হল হয় জান্নাত নয় তো জাহান নাম আল্লাহ সুবাহ এই মানব জাতিকে হেদায়তের জন্য কিতাব নাজিল করেছেন হুদাল্লিন আমি বিষয়ের আগে একবার আলোচনা করেছিলাম যে সুরে বাকার হুদাল্ল এটা মুত্তাকিদের জন্য হেদায়াত বাজ্য তো মনে হয় দুইটার মধ্যে একটু কন্ট্রাডিক্টরি আছে কিন্তু আসলে কন্ট্রাডিক্টরি নয় সাধারণভাবে এই কিতাব সকল মানুষের হেদায়াতের জন্যই নাজিল করা হয়েছে क्योंकि एखान हेदायत लाभ करते गुण अधिकारी हर से गुणापि मध्य हो से गुण बैशिष्ट्य गुण से हेदायत पा और यार अवर्तमान से हेदायत पा सकल मानु ही कुरान का आशे आशे जान, जान आशा पोषण जहान नामे राजा के ब যে জাহান নামের আগুন থেকে বাঁচতে চায় আল্লাহর গোচপ থেকে বাঁচতে চায় আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচতে চায় আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে জান্নাত লাভ করতে চায় সেই শুধুমাত্র কিভাবে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় পাওয়া কোন পথে চললে জান্নাতে যাওয়া যায় কোন পথে চললে জাহান নাম থেকে বাঁচা যায় সে তখন অনুসন্ধান করবি আর সে যখন অনুসন্ধান করবে তখন তার সামনে এই কিতাব উন্মুক্ত হয়ে খুলে তার পথ দেখা দেবে আর কেউ যদি এক ব্যাপারে গাফিল থাকে সে তার গন্তব্যস্থূল কোথায় সে চিন্তা ভাবনায় তার নাই সে সেজবকেও ভয় করে না আল্লাহর আজাবকে ভয় করে না আল্লাহর কাছে সে নিরাপত্তা শান্তিও ছায় না সেই ব্যক্তিত্বই কিতাবের ধারে কাছেই আসবে না তাহলে সে হেদাহ পাবে কেমন করে এই জন্য উরান মজিদ আসলে সকল মানুষের হেদায়াতের জন্যই এসেছে কিন্তু সকল মানুষ এখান থেকে হেদায়াত লাভ করে না হেদায়াত লাভ করে তারাই যাদের মধ্যে তাকু আছে আল্লাহ বিটি আছে আল্লাহ সম্পর্কে তা যার এলিম আছে জানা আছে যে আল্লাহ এত মহাশক্তির অধিকারী ক্ষমতাদর তিনি সব সময় আমাকে পর্যবেক্ষণ করছেন আমাকে দেখছেন আমার কথা তিনি শুনছেন আমার অন্তরে কি আছে তিনি তা জানেন আমি যা কিছু করছি সব কিছু তার নজরে আছে তিনি যে কোনো সময় আমাকে পাকটাও করে ফেলতে পারেন আল্লাহ সম্পর্কে এই ইলিমটুকু যার আছে সেই শুধুমাত্র আল্লাহকে ভয় করে আর যখন আল্লাহকে ভয় করে তখন সে বাঁচার পথ খুঁজে তার নাজাতের জাতের পথ খুঁজে আর কুজার জন্যই সে তখন কুরানের কাছে আশ্রয় নেয় तक कुरानता के पद देखाई आल्ला मानव जर हेदायतर उद्देश्य नाजिल करद्ड नाजिल कर सत्य मिथ्या करार मत सुष्ट मानदंड नाजिल करतदा फुरकान अर्थ कर যদিও পূর্বে কুরানের কথা বলা হয়েছে এইভাবে একেবারে নিশ্চয়তা প্রদান করা যে আল্লাহ এই কোরআনকে নাজিল করেছেন ফুরকান হিসাবে মানদণ্ড হিসেবে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা কোনটা হক এবং কোনটা বাতিল মানুষ যেন সুস্পষ্টভাবে জেনে নিতে পারে সুরায় বাকার আল্লাহ বলছেন লাকর খাত্তা বাইজানা রুশ মিনাল দিনের ব্যাপারে জবরদস্তি নেই কারণ এখন এখন সত্য যেটা সেটা গুমরাহি থেকে স্পষ্ট হয়ে গেছে কোনটা হক এবং কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা এটা স্পষ্ট হয়ে গেছে এখন জবরদস্তি নেই এখন যে ইচ্ছা করুক সে সত্য গ্রহণ করে জান্নাতে যাবে আর যা ইচ্ছা হয় মিথ্যাকে আঁকড়ে ধরে জাহান নামে যাবে হকের ঠিকানা হল জান্নাত আর না হকের ঠিকানা হল জাহান নাম নাম যেহেতু ক্রত্যা রুশ দু বিল্লাহ ফকাদিসতামসা কবিল উরওয়াতিল উসকো লাং ফিসামালহা আল্লাহু সামিউন আলীম এখন কোনটা সত্য এবং কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিলাটা যখন স্পষ্ট হয়ে গেল কিশের মাধ্যমে কুরআনের মাধ্যমে কুরআন এবং আল্লাহকে মেনে নিবে সে এমন একটা মজবুত রশি ধারণ করল যা কখনো ছিন্ন হবে না এখন স্পষ্ট যখন হয়ে গেল হক এবং বাতিল স্পষ্ট হওয়ার পর কোনটা ইসলাম এবং কোনটা কুফুর এটা পরিষ্কার হয়ে গেল এই পরিষ্কার হওয়ার পর যেই ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো তাগুতের সাথে সম্পর্ক ছিহ্ন করল করল তাগুতের বিরুদ্ধে বিদ্রোহ করল আর কিভাবে মেনে নিল ইলা সেমন একটা মজবুত রশি ধারণ করল যা কখনো ছিঁড়বে না এই কোরআন মজিদ হল স্পষ্ট করে দিয়েছে এখানে অস্পষ্টতা নাই এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে বাকারার ওই আয়াত থেকে কিছু অপব্যাকার্থ এ আয়াতের প্রয়োগটা কখন কিভাবে আল্লাহ সুবাহ এটা এইভাবে পেশ করেছেন আমি পর্যায়ে ক্রমিকতাটা কিন্তু এর আগে আমি আলোচনা করেছি দিন যখন বিজয়ী হয়ে যাবে আর আর বিজয়ী দিনের অধীনে অমুসলিমরা যখন জিজিয়া করের মাধ্যমে তারা বসবাস করবে তাদেরকে জোর করে তখন আর মুসলিম বানানো হবে না তারা যেহেতু দিনকে ইসলামকে তারা তাদের বাস্তব জীবনে মেনে নেবে জিজিয়া প্রদান করবে ইসলামের বিরুদ্ধাচরণ আর করবে না তখন তাদেরকে জোর করার হবে না বরঞ্চ ইসলামের রাষ্ট্রের পক্ষ থেকে তাদের পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে কারণ তাদের কাছে এখন পরিষ্কার কোনটা সত্য কোনটা কোনটা হক কোনটা বাতিল এটা পরিষ্কার এখন যদি বুঝে শুনে তারা হক তাকে গ্রহণ করে বাতিল তাকে বর্জন করে তাহলে এটা তাদেরই কল্যাণ কিন্তু যারা যারা ইসলাম গ্রহণ করেছে নিজেকে মুসলিম বলে দাবি করবে আর ইসলাম মানবে না এই অধিকার তাকে দেওয়া হবে না যে নিজেকে মুসলিম বলে দাবি করবে আর মুসলিম দাবি করে ইসলাম অমান্য করে চলবে এই অবাধ স্বাধীনতা তাকে দেওয়া হবে না তাকে ইসলাম মানতে বাধ্য করা হবে প্রয়োজনে তাকে হত্যা করা হবে প্রয়োজনে তার যান তার মালগুলো বাজেয়াত করা হবে এটা হলো দিন বিজয়ী হওয়ার পর জিজিয়া প্রদানকারী অমুসলিমদের বেলায় শুধুমাত্র এই অবকাশ আল্লাহ সুবাহানুতলা এই কোরআন মজিদ মানদণ্ড হিসাবে নাজিল করেছেন আর এই মানদণ্ডের মাধ্যমে মানুষ এটা বুঝে নিতে পারে কোনটা হক এবং কোনটা বাতিল এই কোরআন মজিদের মধ্যে বিচ্ছদ বিবরণ আছে কোরআন মজিদে গুরুত্বপূর্ণ সকল বিষয়ের ফায়সালাগুলো আছে ক্যাভারু বিয়াদা এবং যারা আল্লাহর আয়াতের সাথে কুফুরি করবে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি ইন্নাল্লাভারু আয়াত নিশ্চয়ই যারা কুফুরি করে আল্লাহর আয়াতের সাথে লাহুম আয়দাব সাদিদি তাদের জন্য কঠিন আজাদ আজাব আল্লাহ সুবহান যে নিদর্শন সমূহ পাঠিয়েছেন কোরআন মজিদের আয়াতসমূহ সমূহ নাজিল করেছেন আল্লাহর পক্ষ থেকে যে আদেশগুলো দেওয়া হয়েছে যে নিষেধগুলো দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে যে হদুদ দেওয়া হয়েছে যেই ব্যক্তি এর প্রতি কুফুরি করবে এটাকে অমান্য করবে এর বিপক্ষে অবস্থান নেবে তার জন্য রয়েছে কঠোর শাস্তি এই শাস্তিটা এক তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে যে আল্লাহর আদেশ অমান্য করবে আল্লাহর আয়াতের বিপক্ষে অবস্থান নেবে তাদের জন্য তো আল্লাহর পক্ষ থেকে আজাব আছেই কোটি আজাবে ব্যবস্থা রয়েছেই আল্লাহ দুনিয়ায়ও থাকে দিতে পারেন মৃত্যুর পরেও দিতে পারেন উভয় কালেই দিতে পারেন কিন্তু সাথে সাথে ইমানদারেরও দায়িত্ব কেন আছে যারা আল্লাহর আয়াতকে অমান্য করবে আল্লাহর আয়াতের বিপক্ষে অবস্থান করবে আল্লাহর আয়াতকে মানতে মানুষকে বাধার সৃষ্টি করবে তাদেরকে কঠিন শাস্তি ইমানদারাও দিতে হবে ইমানদারদের পক্ষ থেকে তাদেরকে কঠিন শাস্তি প্রয়োগ করতে হবে এই আয়াতে মূলত সেই আল্লাহর পক্ষ থেকে যে নির্ধারিত আজাব সেই আজাবের কথাটাই প্রথমত বুদানো হয়েছে আর আল্লাহ হচ্ছেন জবরদস্ত অপরাজিত মহাশক্তির অধিকারী যার সাথে প্রতিযোগিতা করার মতো শক্তির ক্ষেত্রে কারণাই জুংতে কম তিনি প্রতিশোধ গ্রহণকারী। যারা আল্লাহর আয়াতের সাথে কুপুরি করে आल्ला आयात को अमान्य कर विपक्ष अवस्था ने अल्लाह तरहशोध ग्रहण करें जबरदस्त प्रतिशोध ग्रहणकारी जो प्रतिशोध ग्रहण करें तक हालका भाव ग्रहण करें बब बिकला सा तुमार रबर पाखाओ खुबी कठुर तुमार रब जो पाखाओ करें कठुर भावे पकड़ाओ करें আলাবতীতে অনেক জাতিকে এটা করেছেন অনেক জাতিতে করেছেন নুআলা সালামের জাতিকে মহাপ্লাবনে ডুবিয়ে নিশ্চিহ্ন করে দিয়েছেন তাদের অস্তিত্বই পৃথিবীতে রাখেননি মুসা সালামের ইসলামের বিরুদ্ধাচরণের কারণে ফেরাউন তার সদল বলে পানিতে ডুবে ডুবে হয়ে গিয়েছে কৌমে আতকে উলট পালট করে দেওয়া হয়েছে কৌমে সামুদকে বিকট আওয়াজ সারা পৃথিবীর যত শব্দ হয় সবগুলোকে একত্রিত করে এমন এক আওয়াজ দেওয়া হয়েছে সেই এক আওয়াজে সবগুলো মোড়া খেজুর গাছের মতো পরে রয়েছিল আল্লাহ সুবাহ প্রতিশোধ গ্রহণ করেছেন আবু জহেলের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেছেন আল্লাহর দুশ্মনদের কাজ থেকে প্রতি মুহূর্তে আল্লাহ প্রতিশোধ করেন গ্রহণ করেন আল্লাহ আল্লাহর প্রতিশোধ খুবই কঠোর আর তিনি হচ্ছেন হচ্ছেন মহাশক্তির অধিকারিক এখানেও এখানেও আল্লাহর এমন একটা গুণের কথা বলা হয়েছে আজিজ তিনি হচ্ছেন হচ্ছেন জবরদস্ত মহাশক্তির অধিকারী আজিজ হলেন এমন শক্তির অধিকারী অধিকারী যার কোন তুলনা নাই এমন শক্তির অধিকারী কোন শক্তি যার সাথে কোনো প্রতিযোগিতা করতে পারে না এমন শক্তির অধিকারী তিনি শক্তি বলে যা কিছু করতে চান তাই শক্তি বলে করে ফেলেন যিনি সারা দুনিয়াটাকে তিনি এখন নিশ্চিন্ন করে দেওয়ার ইচ্ছা করেন মুহূর্তেই তা করে দিতে পারেন এমন শক্তির অধিকারী অধিকারী দেওয়াল তা এটাও তাহিদের উদ্দেশ্যে আল্লাহ এখানে পেশ করেছেন আল্লাহর পক্ষ থেকে এই জন্যই বলা হয়েছে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই তোমরা তার এ বাদতি করো তিনি হচ্ছেন হাইম তিনি কিতাব নাজিল করেছেন যা অভিনব নতুন কোন কিতাব নয় বরং পূর্বেকার কিতাব সমূহেরও সত্যায়ন করে আর তিনি মানদণ্ডন এরপরও যদি কেউ আল্লাহর আয়াতের সাথে বিরুদ্ধাচরণ করে কুফুরি করে তিনি এমন শক্তির অধিকারী আল্লাহর আয়াতের বিরুদ্ধাচরণকারীদেরকে তিনি নিশ্চিন্ন করে দিতে পারেন তাদের কাছ থেকে কঠিনভাবে তিনি শাস্তি নিতে পারেন এমন ক্ষমতার অধিকারী তিনি তিনি সেই ক্ষমতাটা এখানে প্রয়োগ করে দেখিয়েছেন জাল্লারি শক্তি ক্ষমতা কতটুকু তিনি পারেন তিনি পারেন এবং এর প্রমাণ অতীতে আছে তিনি করে দেখিয়েছেন শুধুমাত্র এখানে বলেনি নাই করে দেখিয়েছেন আসমান এবং জমিনের মধ্যে কোন কিছুই তার কাছ থেকে গোপন নেই নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন তিনি যার কাছে কোনো কিছুই গোপন নেই ফিল আসমানের মধ্যেই হোক আর জমিনের মধ্যেই হোক আসমান এবং জমিনের কোনো কিছুই তার কাছে গোপন নাই এখানে আল্লাহর এলিমের কথা বলছেন আগে দেখেন আল্লাহ তার ক্ষমতার কথা বলেছেন শক্তির কথা বলেছেন আল্লাহ কোন বিষয়গুলো বান্দার কাছে পেশ করেন মানুষ যেন এক মেনে আল্লাহকে যেন তাওদের স্বীকৃতি প্রদান করে তাহিদের উপর প্রতিষ্ঠিত হয় এই আল্লাহ প্রথম মানুষের প্রতি অনুগ্রহের কথা বলেছেন আল্লাহ এইভাবে কিতাব নাজিল করেছেন কিতাবের সত্যতা সহকারে পূর্বের কিতাব সমূহের সত্যায়ন করে এ এসবগুলো বলেছেন যদি কেউ এই সাধারণভাবে দাওয়াতটা যদি গ্রহণ না করে এটা দাওয়াত গ্রহণ না করে এর বিরুদ্ধাচরণ করে আল্লাহ শক্তির কথা বলেছেন যে তিনি শক্তি বলে তাদেরকে তিনি সায়স্তা করবেন তিনি নিজের শক্তি বলে তিনি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন অমান্য করার কারণে এখন বলছেন আল্লাহর এলিমের কথা তার জ্ঞানের কথা তার এলিম কতটুকু আসমান এবং জমিনে যা কিছু আছে কোন কিছুই তার এলিমের বাইরে নাই তিনি সব কিছু জানেন আসমান এবং জমিনের কোথায় কি আছে কোন কিছুই কোন কিছুই কিছুই একটি অনুপরমাণু পর্যন্ত তার এলিমের বাইরে নাই বাইরে কোথায় কোন বালক ওনাটা পরে আছে এটাও তিনি জানেন বাতাসের সাথে কোথাকার ধুলা ধুলা উড়ে যায় কোথায় গিয়ে পতিত হয় এসব তিনি জানেন এটা আল্লাহর এলিমের তিনি এত জানেন যে আসমান এবং জমিন এর কোন কিছু নাই কিছু নাই যে আল্লাহ জানেন না এই কথাও বলে মানুষকে তিনি সতর্ক করে দিচ্ছেন যে তোমরা যদি আল্লাহর আয়াতকে অমান্য করো আল্লাহর তহিদকে যদি তোমরা অস্বীকার করো তাহলে মনে করো না করোনা যে তোমরা এমন কোন জায়গায় আছো বা এমন কোথাও যেতে পারবে আল্লাহ জানতে পারবেন না তোমরা এটা মনে করো না যে তোমরা যা কিছু করে চলছো আল্লাহ এটা জানেন না এটা তোমরা কখনো মনে করো না বরং আল্লাহ তার এলিমের মাধ্যমে তাদেরকে অবহিত করে দিলেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু যেহেতু তিনি জানেন তাহলে তোমরা যা কিছু করছো তাও তিনি জানেন তোমাদের চলা ফেরা উঠা বয়সা কাজকর্ম কথাবার্তা সব কিছু তিনি জানেন যেহেতু কোনো কিছুই তার এলিমের বাইরে নাই তোমাদের কোনো কিছু তার এলিমের বাইরে নাই সবকিছুই তিনি তোমাদের জানেন তিনি আল্লাহ জোরায়ুতে তোমাদের আকৃতি দান করে না যেভাবে তিনি চান তিনি ছাড়া আর কোন ইলাহ নাই জিজুল হাকিম যিনি জবরদস্ত বিজ্ঞানময় আল্লাহ সুবাহ এখানে যিনি মাতৃ গর্বের সন্তানের আকৃতি দান করেন হু আল্লা কুমফিল তিনি আল্লাহ যিনি তোমাদেরকে মাতৃ গর্বে আকৃতি দান করেন কাইফাইয়াশা তিনি যেভাবে চান শুধু এই কথাটা যদি মানুষ উপলব্ধি করে দুনিয়ায় শত শত কোটি মানুষ আছে কোন দুইজন মানুষের আকৃতি কখনো এক কেউ বলতে পারবে বলতে পারবে না শত শত কোটি মানুষ মানুষ কিন্তু দুইজনের আকৃতি এক রকম নয় কেমন কারিগর তিনি কোন জায়গায় তিনি আকৃতি দান করেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেন করেন তোমাদের মায়ের পেটের ভিতরে কি বুতুনি উম্মাতিকুম তোমাদের মায়ের পেটের ভিতরে তোমাদেরকে সৃষ্টি করেন এক অবস্থার পর আরেক অবস্থা পরিবর্তন করে তিন অন্ধকারের ভিতরে তিন অন্ধকারের মধ্যে তিন অন্ধকারের মধ্যে আল্লাহ সৃষ্টি রূপান্তর করেন একটি অবস্থা থেকে আরেকটি অবস্থায় নিয়ে আসেন মাতৃ গরবে স্বামী স্ত্রীর মিলনের বীর্য ডিম্বাণুর সংমিশ্রণে জোরায়ুতে যখন স্থান লাভ করে তখন তা চল্লিশ দিন একই অবস্থায় থাকে এরপরের পরের দিনে রক্তের আকারে রূপান্তরিত হয় এর চুপরের চল্লিশ দিনে মাংস পিণ্ড হয় এরপর এই চার মাস যখন পূর্ণ হল তিন চল্লিশে তখন তার আকৃতি দেওয়া হয় আল্লাহ ওই মাতৃ গর্বে তখন ফেরেস্তা পাঠান সেখানে তারই লিকা কিন্তু এখানে নতুন করে আবার এই ফেরেস্তা সব লিপি গদ্য করেন আল্লাহকে জিজ্ঞাসা করেন সে ছেলে হবে না মেয়ে হবে ওইখানে নির্ধারিত হয় ছেলে হবে না মেয়ে হবে তার আকৃতি কেমন হবে हाय कतदर कीत्यु कभी सब सब किस बाकी नहीं जाफाल कलम तर जीवन गठमान जा कि आब कि लेखार पर बोलम कल शुक्रे कलमे कली लाइफ हिस्ट्री और किचु लिखा होना हम जीवने जा गठब सबकिखा कुछा जदि लेखा होने आसते सब किस लिखे दिए जीवन कूटी नाटी विषय किच्छु बा नहीं नेदकार से जानाती जहां नामी हो সব লিখা হয়ে গেছে আল্লাহ সুবহান এই তিন অন্ধকারের মধ্যে সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে সেখানে আকৃতি দিয়েছেন তিনি হচ্ছেন মুসব্বিদ আল্লাহর একটা গুণবাচক নাম আল মুসব আকৃতি দানকারী এই আল্লাহ যারা আর কেউ কোন তাসবির করতে পারে না আকৃতি দিতে পারে না আমি একদিন দেখলাম যে একটা ইসলামী অনুষ্ঠানে অনুষ্ঠানে আব্দুল কালাম আজাদ কালাম আজাদ আজাদ তাকে প্রশ্ন করেছে করেছে যে আমরা যে শোকে মধ্যে যে ঘোরা উট কুকুর বিড়াল ইত্যাদির যেগুলো হত কোনো মারবেল দ্বারা মাটির দ্বারা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এইগুলো আমরা সাজিয়ে রাখি আর আমাদের বাচ্চাদেরকে দেই এগুলো দিয়ে তারা খেলাধুলা করে এগুলা কি ওই তাসমিরের মধ্যে পড়ে কিনা তিনি জবাব দিয়েছেন না এগুলো তো খেলনা এগুলো এর মধ্যে পড়ে না অবশ্য তিনি যে জবাবগুলো দিতেন কখন ও নাই কোন দলিল সহকারে দিতেন থেকে জিজ্ঞাসা করত মন কিতাব থেকে ফতোয়া দিতেন ওনার মনে যেটা জাতত সেই জবাবটাই দিতেন তাও দিতেন ইসলামের নামে একদিন দেখলাম ওনার আবার ওই যে ভিডিওর মাধ্যমে প্রশ্নের উপস্থর হয় বিভিন্ন জায়গায় উনার যে সাংবাদিক সে যায় রাস্তায় গিয়ে কোথাও গিয়ে একজনের সাথে সরাই সাক্ষাৎ করলো ভিডিও করলো সে ওটা প্রশ্ন করলো প্রশ্নের জবাব উনি যেন দেন তো ওইভাবে সামনে পেশ করা হয় দেখলাম যে গুলশান এলাকার একটা মেয়ে বলতে গেলে হাফ নেকেটি এই ধরনের অবস্থায় তো যখন ক্যামেরা সামনে আসছে তখন কোনো প্রকারে ছোট্ট একটা অড়না আছে হাল পাতলা একটা অড়না কোন মাতার একটু অংশে আনল মাত্র ওনাকে প্রশ্ন করেছে যে আমরা তো জীবিকার তাকিদে বিভিন্ন অফিসে আমরা চাকরি করি সহকর্মী পুরুষদের পাশে বসে বসে থাকতে হয় কাজ করতে হয় দিনের দীর্ঘ একটা সময় অনেক সময় আমাদের নাইট ডিউটিও করতে হয় এটা আমাদের জন্য বৈধ কিনা উনি সুজা জবাব দিয়ে দিয়েছেন যে জীবিকার প্রয়োজনে এটা আল্লাহর আয়াতকে অমান্য করে এই ধরনের ফতুয়াগুরু দিয়েছেন তো এই ধরনের কোনো বিষয় অনেক সময় আমরা দেখি না জেনে না বুঝে এই ধরনের জবাবগুলো দেন এ গুলো একটি হাদিস বলি যে বলি থেকে বর্ণিত তিনি বলছেন এক ব্যক্তি খিন্দাবাসীর কাছে আসলো এসে তাদেরকে বলল যে কেয়ামতের দিন একটা ধোঁয়া আসবে আর সেই ধোঁয়ায় পাপি লুকেরা জাহান্নামী লোকেরা লোকেরা তারা আচ্ছন্ন হয়ে যাবে তাদের দৃষ্টি শক্তি চলে যাবে তাদের শ্রবণ শক্তি চলে যাবে আর ইমানদারদের জন্য শুধুমাত্র সর্দির মতো মনে হবে মাসরুক বললেন এই কথাটা শুনে আমরা খুব ঘাবড়ে গেলাম এবং তিনি আব্দুল্লাহ মাসরুদের কাছে গেলেন বললেন আমি গিয়ে ওনাকে বসা অবস্থায় পেলাম তখন ওনাকে আমি বললাম এই একটি লোক বলছে। তখন তিনি বসা থেকে সুজা দাঁড়িয়ে গেলেন ভীষণ রাগান্বিত হলেন হয়ে তিনি বললেন তিনি বললেন তোমাদের যদি কোনো বিষয় জানা থাকে তাহলে তোমরা বলবে আর যদি জানা না থাকে তাহলে বলবে আল্লাহ ভালো জানেন কারণ তার না জানাটাও একটা এলিম তার না জানাটাও একটা এলিম মানে সে যে এতটুকু জানতে পারছে এটা আমি জানি না এটা হচ্ছে একটা এলিম তো এখানে যে কোনো বিষয় ইলমের বিষয় সেখানে যদি জানা তাকে তাহলে স্পষ্টভাবে বলতে হবে আর জানা না থাকলে আল্লাহর দিকে সুবর্দ করতে হবে এটাই অধিক নিরাপদ তো আল্লাহ সুবাহ প্রতিটি মানব সন্তানকে মাতৃ গর্বে আকৃতি দান করেন তিনি হচ্ছেন মুসাব আর তিনি সমগ্র সৃষ্টিকুলের প্রত্যেকটি তিনি আকৃতি দেন তিনি সৃষ্টি করছেন তিনি খালিক আর কেউ খালিক নয় তিনি মুসাব্বিদ আর কেউ মুসাব্বির নয় নয় এই জন্য प्राणी आकृति प्रदान कर संपूर्ण भाव जरा मैदान तेजर तक अंकन आकृति दिए मध्य प्राण दिए दाओ कक्षमेंल्ला तठिन शासे निक्षेप कर चरम शास्त्र उपयुक्त काल्लाह तला एकम्र मुस्विर আল্লাহ এটাও অবহিত করে দিলেন যে তিনি জানেন আসমান এবং জমিনের মধ্যে সবকিছু কি তোমাদের মাতৃ গর্ব যে তোমাদের আকৃতিটা দেওয়া হয় সেটা তিনি দেন তিনি কত বড় কারিগর আল্লাহ যে কত বড় কারিগর কত এলিমের অধিকারী সে মাতৃ গর্ব সে আকৃতিটা সে আল্লাহই প্রদান করেন আল্লাহ সুবাহ আহত এর মাধ্যমে একটা জিনিস অবহিত করেছেন খ্রিস্টানগণগ ইসা আলাহ ইসালামকে আল্লাহ ছেলে বলতো। এখানের মধ্যে একটা ওইদিকেই ইঙ্গিত রয়েছে যে ঈশা আলাহি সালাম তিনিও তার মাতৃ গর্বেই আল্লাহ তাদেরকে স্থান দিয়েছেন আর মাতৃগর্ব থেকেই তিনি জন্ম লাভ করেছেন অন্য সকল মানুষ যেইভাবে মাতৃগর্ভ থেকেই ভূমিষ্ঠ হয় ইস আল্লাহ ইসলাম সেইভাবেই ভূমিষ্ঠ হয়েছেন তিনি মানুষ ছিলেন ইল্লা আল্লাহ সুবহান তিনি ছিলেন শুধুমাত্র আমার এক বান্দা আমি তার প্রতি নিয়ামত দিয়েছি তিনি আমার নিয়ামত আব্দুন বান্দা ইনহুয়া ইনাই এটা হল স্পষ্ট কথা আল্লাহ ইসা আলাহ ইসালামকে আল্লাহর নিজের বান্দা বলে ঘোষণা করেছেন আর বলছেন আমার নিয়ামত প্রাপ্ত বান্দা ইসার ইসার অতিভক্তির কারণে খ্রিস্টান গণ ইসা আলাহ ইসলামকে আল্লাহর সাথে সেই সম্পর্ক করত সন্তান হিসেবে এটার এখানে জবাব দিয়েছেন তিনিও মাতৃ গর্বতে গিয়ে এসেছেন আর তিনি আমার একজন বান্দা মাত্র আল্লাহ বান্দামাত্র এই আয়াতগুলোতে যেই বিষয়টি স্পষ্ট করেছেন এক হল আল্লাহর তার ক্ষমতা এখানে পেশ করেছেন তার শক্তি এবং তার এলিমকে পেশ করেছেন আর এর মাধ্যমে আল্লাহ সুবাহাল্লাহ মানুষের কাছে আল্লাহর কিতাব পেশ করে দিয়ে দিকে ডেকেছেন এটা মানুষজন এই কিতাবের পানে ফিরে আসে এই কিতাব অনুযায়ী তার জীবন যাপন করে আর যে এই কিতাবের সাথে বিরুদ্ধাচরণ করবে আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন আল্লাহ সুবাহ এই দুনিয়ার মানুষকে এর মাধ্যমে দুইটা বাগে ভাগ করে দিয়েছেন এক দল হল এই কিতাবের অনুসারী আরেক দল হল এই কিতাবের বিরুদ্ধাচরণকারীকারী যারা এই কিতাবের অনুসারী তারাই এই লাভ করবে আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে জান্নাত লাভ করবে আর যারা এই কিতাবের বিরুদ্ধ আচরণ করবে আল্লাহ তাদেরকে পাত্রাও করবেন কঠিনভাবে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা কুরআন মজিদ সহিভাবে উপলব্ধি করতে পারি বুঝতে পারি এবং এর উপর আমল করতে পারি এখন শুধু ছয় আয়াত পর্যন্ত আলোচনা পর্যন্ত তেলাওত করেছিলাম সময় লাগবে অনেক বেশি এই জন্য এখানেই ছয় আয়াত পর্যন্তই শেষ করলাম আল্লাহ আমাদের তফিক দান করুন আমিন কোনো প্রশ্ন প্রশ্ন নেই দিন বিজয়ী হয়েছে সুরায় বাঁকড়া তো শেষ দিকের সুরা তো মাদানী সুরা বিভিন্ন সময় নাজিল হয়েছে ধারাবাহিক নাজিল হয়নি এই আয়াত নাজিল হয়েছে একেবারে অনুবোতের শেষ দিকে বিহাম দিকে ফিরুকে